বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহ রবিআ আল্লাহ আকিবুল মুহ আশ্রফিল্মি ওহি আজমাইন আিত দর্শক মন্ডলী আমরা গুনা সম্পর্কে যে বিষয়গুলি জানতে পারলাম সেটি হলই গুনাহ কাকে বলে এর সংজ্ঞা আমরা ইতিপূর্বে জেনেছি এবং গুনা কত প্রকার গুণা একটি কাবিরা হয় এবং একটি সাগিরা হয় এ বিষয়ে জেনেছি এবং এই গুনার কি কি ক্ষতির দিক আছে এটাও আমরা আলোচনা করেছি এরপরেই বলেছি যে গুণা সাগিরা এবং কাবিরা এই দুই ধরনের গুণা থেকে মুক্তি পাওয়ার উপায় এর বাকি অংশটুকু আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ গত দর্চে বলেছিলাম যে কাবিরা গুনার জন্য তৌবা করা শর্ত তৌবা ছাড়া কোনো দিন কবিরা গুনা পাক মাফ করবেন না আর সাহাবান ওনারাও সর্বক্ষণ এবং আল্লা নামে কখনো সত্তর বার কখনো একশো বার এর চেয়েও বেশি আল্লাহর কাছে করতেন ক্ষমা চাইতেন সাহাব একরাম রেজানিম আজমাইন ওনাদের কোনো অন্যায় হয়ে গেছে তখনই ওনারা তৌবা করে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য ওনারা চেষ্টা করতেন একটি কিসা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে সত্যিকার এই তৌবা শুধু মুখে এটা বলা যে আমি তোবা করছি হে ইমানদারগুন তুমি খালিস তৌবা করো এমন তৌবা করো যে তৌবা তোমাকে পূর্বের সকল থেকে মুক্ত করে দিবে সেই তৌবাটি কেমন তৌবা হবে এর একটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ নবী সালাম বলেছেন যে জোহাইনা কবিলার একজন নারী তার দ্বারা বেবিচারি কাজ হয়ে গেছে সে জিনা করে ফেলে দিয়েছে। তো যখন কোনো সে যখন কোন অন্যায় করে ফেলে দেয় সে যখন কোন বেবিচারি বা এ ধরনের কোন কাবিরা গুনা যখন সে করে ফেলে দেয় তখন তার ইমান তাকে বাধ্য করে আল্লাহর কাছে তৌবা করার জন্য আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সেটা হলেই যে বিবাহিত পুরুষ এবং নারী কেউ যদি জিনা করে তাহলে তাদেরকে সংসার করতে হয় আর যদি কোনো অবিবাহিত পুরুষ এবং নারী সে যদি আঘাত করো তো একজন মহিলা একজন সাহাবিয়া তার দ্বারা যখন একটা বেবিচারী কাজ হয়ে গেছে সে বিবাহিতা মহিলা ছিল তো তখনই তার ইমান তাকে মলামত করেছে তার ইমান ধিক্কার দিয়েছে যে তুমি তো একটা অন্যায় কাজ করেছ সেই অন্যায় কাজ করার পরে সে আল্লাহ নবীরা গুনা ওই গুণাকে বলা হয় যে গুণা সম্পর্কে আল্লাহ নবী সাহা দুনিয়ায় কোনো এবং শাস্তি নির্ধারণ করেছেন তো যেহেতু জিনার শাস্তি সংসার জিনার শাস্তি মৃত্যুদণ্ড জিনার শাস্তি একশোটি বেতাঘাত এটা জানার পরে সেই মহিলা জানার নবীল যেহেতু তার লক্ষ্য উদ্দেশ্য জান্নাত একজন মমিনের এই ধরনের কাম্য হওয়া উচিত একজন মমিনের এরকম চেতনা থাকাই উচিত যে যেই চেতনা জান্নাতের দিকে নিয়ে যাবে তো এই সাহাবিয়া জানার পরেও সে আল্লাহ হয়ে গেছে যত বড় অন্যায় হোক না কেন এবং সে অন্যায়টা যদি আল্লাহ পাক সেটাকে ঢাকিয়ে রাখে এবং সেটা যদি গোপন রেখে দেয় তাহলে ওই মানুষের উচিত গোপন আল্লাহর ক্ষমাচে আল্লাহর কাছ থেকে মাফ করে নেওয়া কিন্তু অন্যায়টা কারো কাছে প্রকাশ করা হয় এবং সেই অন্যায়টা যখন কোন বিচারকের কাছে যে প্রকাশ করা হবে রাষ্ট্রীয় প্রধানের কাছে যখন সেটাকে প্রকাশ করা হবে তখন রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব হয়ে যায় যে শরীয়র যে আল্লাহ পাক আমাদের উপর নাজেল করেছেন যে শাস্তি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন সেই শাস্তিটা তার উপর প্রয়োগ করা এটা তার জন্য অবধারিত হয়ে যায় আল্লাহ নবী সাসমা বলেছেন যে তুমি একটু অপেক্ষা করো তো অপেক্ষা করার উদ্দেশ্য হলে এই যে যদি পেটে কোনো সন্তান এসে থাকে তাহলে আল্লাহ নবীলাম চাচ্ছিলেন তার উপর হাত এবং তার যখন বাচ্চা প্রসব হয়েছে বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে সে আবার নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লামের দরবারে এসছেন এবং বলেছেন যে আমি অন্যায় করেছে আমার উপর হাত কায়েম করো আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আরেকটু পরে বাচ্চা একটু বড় হোক বাচ্চা বড় হলে খাবার শিখলে তখন তুমি তাকে এনে আসো অন্য রেবাইতে আছে যে ওই বাচ্চাটা যখনই বাড়তি কিছু খাবার শিখেছে ওই মহিলাটা দ্রুত করছে কেন আল্লাহর ভয় ভয় যেন তাকে বাধ্য করছে বারবার যে এমন যেন না হয় যে আমি শাস্তি পাওয়ার পূর্বেই হয়তো মারা গেলে আল্লাহর সামনে হয়তো আমি দায়ী হয়ে যাব। এজন্য ওই মহিলাটা বারবার এসে আল্লাহ নবী বলছেন যে আমার উপর আপনি শাস্তি প্রয়োগ করুন আমাকে আপনি তাহিরিনি আমাকে পবিত্র করুন তো ওই বাচ্চার হাতে রুটির এক টুকরা দিয়ে আল্লাহ নবী সাল্লামকে বলেছেন হে আল্লাহি আসাল্লাম দেখুন আমার এই বাচ্চাটি তো এখন বাড়তি খাওয়ার শিখে গেছে আল্লাহ নবী সালাম ওই বাচ্চার কেফালাত একজন সাহাবিকে দিয়ে বললেন যে তোমরা এর উপর হাত কায়েম করো একে অর্ধেক মাটির নিচে পুঁতে রেখে বাকি অর্ধকের উপর পাথর মেরে একে তোমরা হত্যা করে দাও যখন তাকে পাথমের হত্যা করে দেওয়া হলো হত্যা করার পর আল্লাহ নবী সাল্লাম তার জানাজায় দাঁড়িয়ে গেলেন তখন অমর রাজা আল্লাহানহু আল্লাহ নবীসাল্লাম করেন হে আল্লাহ নিস্লাম আতসল্লি আপনি নামাজ পড়ছেন তুসলি হে আল্লাহ আপনি এর জানার জন্য আর সে জিনা করেছে আল্লাহ আকবর আল্লাহ বলেছেন যে জিনা করেছে বটে অন্যায় কাজ আর এটা করলু বানী আদমা খত্তাউন প্রত্যেক আদম সন্তান গুনা করতে পারে অন্যায় করতে পারে কিন্তু গুনার পরে কেউ যদি তৌবা করে তাহলে সে হলো সবচেয়ে উত্তম কাজ করলো আল্লাহ নবী বলছেন অমর মাঝে যদি বন্টন করে দেওয়া হয় লাহরবানিতে সত্তর জন সবার মা এবং ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে তার অর্থ হলে আমরা জানতে পারলাম যে যদি খালিশ এভাবে সত্যিকার অর্থে আল্লাহর ভয়ে যদি আমরা তৌবা করি তাহলে বড় বড় গুনা আল্লাপাক এমন ক্ষমা করে দিবেন এখন যে জিনিসটা জানবো সেটা হলে সকিরা গুণা ছোট গুনা এটা কিভাবে সৎ আমলের মাধ্যমে আল্লাপাক সহিরা গুনা এমনি ভাবে মাফ করে দেন আল্লাপাক বলেছেন আকিম হাসানাত যে তুমি ভালো কাজ করলে সালাত আদায় করলে নামাজ পড়লে এই সালাত তোমাদের সগিরা গুনা ক্ষমা করে দিবে তো কাবিরা গুনা যেন শর্ত আর সগিরা গুনা আর যখন তোমার দ্বারা কোনো অন্যায় হয়ে যাবে এই অন্যায়ের পরে তুমি একটি ভালো কাজ করো এই ভালো কাজ তোমার সেই অন্যায় টাকে ফেলে দিবে দ্বিতীয় নম্বর যেটা সেটা হলেই যে যখন মানুষ উজু করে এই অজুর মাধ্যমে আল্লাহিরা গুনা মাফ করে দেন আবু হাদিস বর্ণনা করেছেন ইজা মুসলিম যখন কোন মুসলমান বান্ধার উজু করে উজু করার জন্য যখন সে তার হাত ধোতো করে আল্লাহ ইসলাম বলেছেন যে হাত ধৌত করার সময় অজুর যে পানিটা টপকিতে থাকে পড়তে থাকে এই অজুর পানি পরার সাথে সাথে তার হাত দ্বারা যতগুলি গুণা হয়েছে এই সবগুলি গুণাও ঝরে যায় সুবাহান আল্লাহ এরপর আল্লাহ রিসাম বলেছেন সে যখন চেহারা ধোতো করে তো চেহারা ধোয়ার সাথে সাথে চেহারার পানি যখন ঝরে যায় তো পানি ঝরার সাথে সাথে শেষ কাত্রা পর্যন্ত যতগুলি গুণা চেহারার দ্বারা হয়েছে সকল সগিরা গুণা আল্লাপ ক্ষমা করে দিন ঠিক তেমনই হবে যখন সে হাত ধৌতো করে এবং পাও যখন ধোয় তখন হাত এবং পায়ের গুণা যেগুলি হয়েছে আল্লাহ পাকের মেহের বাড়িতে সবগুলি গুণা ঝরে যায় তো এজুর মাধ্যমেও গুণা ঝরে যায় তিন নম্বর জিনিস সেটা সালাতের পরে আল্লাহ বার আলহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার ৩৩ বার কেউ যদি পরে তাহলে আল্লাহনব বলছেন গুফির আল্লাহ মা তাকাদ জাম্বিহি যত সগিরা গুণা আছে এইভাবে প্রত্যেক নামাজের পরে এই জিকির আসকার করার মাধ্যমেও ক্ষমা করে দিবেন এই মুহূর্তে একটি দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিমি বাংলার পক্ষ থেকে সকল হাজিদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারক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 এলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর ফরজ সুনান ইবনে মজা প্রথম খন্ড হাদিস নম্বর রুকুন রয়েছে শুধু আল্লাহর বান্দা এবং রাসুল রসুলের অনুসরণ যখন নামাজের অর্ডার হচ্ছে তখন নামাজ যাচ্ছে মহাব্বতের সঙ্গে সেটা করতেছেন যারা শিরিক করতেছেন এবং যারা এ থেকে সিরিকের সঙ্গে সম্পৃক্ত এ থেকেও আপনি সম্পর্ক ছিন্ন করছেন তখনই কিন্তু আপনার क्यों आल्लाह सुंदर नाम निये, मुमिन कर प्रत्येक क्या इसलमेर प्रधान स्तम्भ परवर्ती अनुष्ठान पिसाए আলহামদুলিল্লাহ হিরবুল সম্মানিতা যেগুলি আছে এগুলি সৎ এবং নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক সে গুনাগুলিকে ক্ষমা করে দেন প্রথম নম্বরে বলেছি যে সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ পাক সহিরা গুনাকে করে দেন ঠিক তেমনই ভাবে জন্য নামাজের জন্য যখন মানুষ উজু করে সেই অজুর মাধ্যমে আল্লাহ পাক গুণা মাফ করে দেন এরপরে যেটা বলেছি সেটা হলে আল্লাহ নবী সালাম বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে আল্লাহ আকবর এরপরে লাহু ওয়াহদাহ শরিক আলাহু লাহুল মুকাহুল কদির এটা যদি কেউ তাহলে আল্লাহ নবী সালাম বলেছেন যে তার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হয়ে থাকে আল্লাহ পাক সে সকল সহিরা গুনা আল্লাহ নবীল বলেছেন তাকে আল্লাপ করে দেন তাহলে আল্লাপাক্ষমা করে দেন নবী মোহাম্মদুর রসুল্লাহাম বলেছেন মান হজ্জা ওয়ালাম রাজা ওয়ালা দত যে ব্যক্তি হজ করলো হজের ভিতরে করে কোন একজন মা একজন ব্যক্তি হজ এবং সকল ধরনের গুনা থেকে সে মুক্ত হতে পারে এই আমাদের চেষ্টা করতে হবে এই ধরনের আমাদের দ্বারা যেন আল্লাহ ক্ষমা করে দেন আবু হুরাজা আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশো বার পড়বে সুবহানি অহি সুবাহ আল্লাহি অহি সুবহান্লাহি ও বেহামদিহি যে ব্যক্তি দিনে এবং রাত্রে একশো বার এই তাজবি পরবে সুবাহ আল্লাহি ও হামদিহি আল্লাহ নবী সালাম বলেছেন যে তার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় তারপরেও আল্লাহ পাক তাকে গুনা মাফ করে দেবেন এটা একটা সুন্দর তসবি আল্লাহ নবী সকাল এবং সন্ধ্যায় আরো যেগুলি তাজবি পড়তেন এগুলি তাজবি আমাদের পড়া এবং এ ছোট্ট একটি তাজবি সুবাহান্লাহি ও বি হামদিহি সবাই এবং আমাদের সকল গুণাকে মাফ করে দেবেন এরপরে যেটা গুণা মাফ হওয়ার যেটা বিষয় সেটা হলেই আল্লাপাক আমাদেরকে যেরকম সালাতের মাধ্যমে গুণা মাফ করে দেন ঠিক তেমনই রোজার মাধ্যমে আল্লাহ পাক আমাদের গুনা ক্ষমা করে দেন আল্লাহ নবীসাম বলেছেন মান সামা রমা বান ওয়াহিস আল্লাহ যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো রোজা রাখলো ইমানান ইমানের অবস্থায় ওয়াহিসের আশায় জাম্বিহী আল্লাহ নবী বলেছেন গফির আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়া হয় মা তাক মামিন জাম্বিহি তার পূর্বের যত গুণা হয়েছে রোজা রাখার কারণে সাম পালন করার কারণে আল্লাহ পাক সকল গুণা ক্ষমা করে দেন ঠিক তেমনই ভাবে রোজা মাসে আল্লাহ করবে তারাবীর সলাচ আদায় করবে আল্লাহ বলেছেন গুফির আল্লাহ মা তাকাদ্দ জামিহী এই কেয়ামের মাধ্যমে আল্লাহ পাক পূর্বের সকল গুণা করে দেন আরেকটি হাদিস সেটা হলে আল্লাহ নবী মান একটা পথ যেগুলি পথ জানার পরে আমাদেরকে অবলম্বন করা দরকার এবং সকল সগীরা গুণা থেকে নিজেকে সম্পূর্ণ পবিত্র হওয়া দরকার গুণা থেকে মুক্ত হওয়ার আর পথ যে বিষয়ে আল্লাহ নবী সালাম বলেছেন যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে মাঠে রোজা রাখবেন না কিন্তু যারা হাজি নন যারা হজ করছেন না অন্য লোক যারা আছেন ওনারা নিজ নিজ জায়গায় আরাফার দিনে রোজা রাখবেন সেই দিন রোজা রাখলে এক বছরের আগের এবং এক বছরের পরের গুণা আল্লাপাক মাফ করে দেন ঠিক তেমনই ভাবে আল্লাহ নবীলাম আশুর আর রোজা সম্পর্কে উনি বলেছেন যে মান সামা যে ব্যক্তি রোজা রাখলোকে পাক এক বছরের পিছনের গুণা মাফ করে দেন তাহলে আল্লাহ নবী ইসালাম এগুলি এবার যদি সুযোগ দিয়েছেন আমাদের এগুলি আমাদের জন্য কঠিন নয় সারা বছরে একটা দিন মাত্র আরাফার দিন একদিন আর আশুরার রোজা সম্পর্কে আল্লাহ নবী সালাম যে বিধান আমাদেরকে দিয়েছেন সেটা হলেই যে আশুরার দিন মূলত মোহরমের দশ তারিখকে আশুরা দিন বলা হয় তো এই বিষয়ে আল্লাহ নবীলাম যে এটার রোজা রাখার মূল কারণ যে আল্লাহ নবী গেলেন যাওয়ার পর দেখলেন যে মদিনাবাসীরা তখনকার যারা ছিলেন তারা এই দিনে রোজা রাখেন ইহুদ এবং নাসারা তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে তোমরা এই দিন রোজা কেন রাখো তখন তারা উত্তর দিয়েছে যে আল্লাহ রবুল আলমিন এই মহরমের দশ তারিখে পাক। জুলুম থেকে নাজাদ দিয়েছেন তো এর জন্য সুক্রিয়ান আমরা আল্লাহ সত্যি যদি দশ তারিখে মুসা আল সালাম ফেরাউন থেকে জুলুম থেকে নাজাদ পেয়ে থাকেন তাহলে আমি এর হকদার বেশি তো ওনাকে যখন বলা হয়েছে যে এই দশ তারিখে রোজা যদি আমরা রাখি তো এই দশ তারিখে রোজা তো ইহুদ রাখে আল্লাহ আকবার। আমাদের শরীয়ত যে জিনিসটা আমাদের উপর উদ্বুদ্ধ করেছে সেটা হলেই যে আমরা যেন কোনো ইহুদ নাসার সঙ্গে যেন আমরা সাদৃশ্য রেখে কোনো কাজ না করি যার জন্য আল্লাহ নবী আসালাম দাড়ি কাটাও বিধর্মীর সাথে সাদৃশ্যতার সাথে উনি উল্লেখ করেছেন এবং শরীয়তের একটা হক সঠিক জিনিসও যখন তাদের সঙ্গে মিলে যায় আল্লাহ নবীল কোনো অন্য পথ অবলম্বন করে তাদের থেকে বিরোধিত করার চেষ্টা করেছেন তো এই আসুর আর রোজা সম্পর্কে আল্লাহ নবীলাম বলেছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি এর সাথে নবম তারিখটাও মিলিয়ে নিব তো শূন্য তরিকা পদ্ধতি সেটা হলেই মহার্নমের ১০ তারিখ রোজা রাখা এবং তার পূর্বে আর দিন নয় তারিখে জড়িয়ে নেওয়া অর্থাৎ নয় এক দিন। বা দুই দিনের রোজা রাখার মাধ্যমে এক বৎসরের গুণা আল্লাপাক মাফ করে দেন এবং আরাফার এক দিনের রোজার মাধ্যমে দুই গুণা আল্লাপাক ক্ষমা করে দেন তাহলে এত সুন্দর একটি এবাদত যে এবাদতটা আমরা অনেকে জানিও না আমরা অনেকে বুঝিও না না বুঝার কারণে সামান্য একটু কষ্ট স্বীকার না করে এই মৌসুমগুলি আমাদের হাত থেকে চলে যায় আমরা অনেকে বুঝতেও পারি না তো আল্লাহ নবী সাহা বলেছেন ইদা আম্মান আল ইমাম আমিন বলা শূন্য এটা বলতে হবে এর লাভ কি এর লাভ হলেই আল্লাহ রবিসাম বলছেন অর্থাৎ ইমাম যখন আমিন বলে ইমামের আমিনের পরে সকল ফেরেস আমিনা এই আমিন বলার মাধ্যমে পূর্বের সকল গুণা আল্লাপাক ক্ষমা করে দেন তাহলে গুনা ক্ষমা হওয়ার যতগুলি মাধ্যম আছে সেই মাধ্যম আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আল্লাহ আলমিনা হে ইমানদার তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তসবি এবং তাহমিদ তোমরা বর্ণনা করো তাহলে সকাল সন্ধ্যার যে দোয়াগুলি আছে নবী মোহাম্মদুর রস সাল্লামের থেকে যেগুলি আজগার আছে দোয়া আছে এগুলি আমরা পড়ব আল্লাহ নবী সাল সালাম ফরজ রোজাও রাখতেন এর সাথে সাথে যেগুলি নফল রোজা উনি রেখেছেন এবং আমাদেরকে রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন যেমন সাপ্তাহিক রোজা আছে বৃহস্পতিবার রোজা রাখা এটাও সুন্নত এবং সোমবারের দিন রোজা রাখা এটা সুন্নত আল্লাহ নবী সালাম জিজ্ঞাসা করা হয়েছে এই রোজা সম্পর্কে উনি বলছেন যে বৃহস্পতিবার এবং সোমবারে মানুষের সাপ্তাহিক আমলের রুটিন আল্লা কাছে ফিরে যায় বিধাই আল্লা নবী বলেছেন যে আমার আমল যখন আল্লাহর কাছে ফিরে যাবে তখন আমার মনের আশা হলেই রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আমলটা ফিরে যায় ঠিক তেমনইভাবে মাসিক যেটা রোজা আল্লাহ মাসে তেরো ১৪ এবং পনেরো তারিখ চাঁদের হিসাব অনুযায়ী তেরো ১৪ পনেরো তারিখে উনি নফল ও রোজা রাখতেন এই নফল রোজা আমাদের রাখা দরকার ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক যে সলাত আমাদেরকে ফরস করে দিয়েছেন এ সলাতেের আগে এবং পরে কিছু সন্ন্যত আছে সেই সুন্নুত আমাদের পড়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ নবী সালাম বলেছেন যে ব্যক্তি দিনে এবং রাত্রে বারো রকাত সুন্নুত নামাজ পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করবেন এবং সে বারো রাকাত কি কি জহরের পর্বে চার রাখাত জহরের পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত ফজরের পূর্বে দুই রাকাত এই হল প্রত্যেক দিন দৈনন্দিন নফল নামাজের রুটিন তো আমরা আদায় করব তার আগে এবং পরে যেগুলি নামাজ আছে এগুলি আদায় করবো এবং সম আদায় করব। সাথে সম্ভব হলে সাপ্তাহিক রোজা মাসিক রোজা এটা আদায় করব। এবং সর্বদাই আল্লাহর জিকির এবং তাজবি আমাদের মুখে উচ্চারণ করব আল্লাহ নবী সাম বলেছেন যে সবচাইতে উত্তম জিকির সেটা হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পড়তে পারি শুনেছি ফরজ নামাজের পরে পড়লে আল্লাহ করে দেন ঠিক প্রত্যেক সলাতের পরে এবং সকাল সন্ধ্যা পড়া শূন্য ঠিক তেমনই ভাবে শোয়ার পূর্বেও এই তাজবিটি পড়া তো তাজবি পড়ার মাধ্যমে আল্লাহর জিকিরাজ করার মাধ্যমে আল্লাহ নবীম বলেছেন যে ও আতবে আতাল হাসানা যখনই কোনো অন্যায় হবে অন্যায়ের পরে কোনো একটা ভালো কাজ করতে হবে কাজ কাছে সুন্দর একটি আলহামদুলিল্লাহ আল্লাহ এবং আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তো এমন ভাবে যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহ পাচ্ছায় ইনশা আল্লাহ আমাদের দ্বারা যদি গুনা হয়ে যায় গুণা হওয়াটাই স্বাভাবিক যেহেতু আমরা মানুষ গুণা হওয়ার পরে যদি কাবিরা হয় আল্লাহর কাছ থেকে সেটা তোবা করে ক্ষমা চেয়ে নিব আর সিরা গুণা এগুলি থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে তো আমি আহ্বান করবো প্রত্যেকে নিজেকে এবং নিজের পরিবারকে এবং নিজের দেশকে সকল ধরনের নাফরমানি থেকে বাঁচানোর জন্য আমরা পরস্পর এই গুণা থেকে দূরে থাকার আহ্বান জানাই মানুষদেরকে সৎ পথের দিকে ডাকি তাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করি এবং সকল গুণা থেকে আল্লাহ বলেছেন মান রো আমিনিসুল ইমান যখনই কোনো অন্যায় কাজ দেখি সেটা হাত দিয়ে বাধা দিতে হবে জোবান দিয়ে বাধা দিতে হবে আর না পারলেও অন্তরে সেটাকে ঘৃণা করে সেটা থেকে নিজেকে এবং নিজের সকল মুসলিম ভাইদেরকে দূরে থাকার আহ্বান জানিয়ে আল্লাহর কাছে সর্বশেষ এই দোয়া করছি আয় আল্লাহ তুমি আমাদের সকল মুসলিম ভাইদেরকে সকল ধরনের গুণা থেকে হেফাজত থাকার তৌফি দান করো এবং যখন আমাদের দ্বারা কোনো গুণা হয়েও যাবে সেই গুণা থেকে তৌবার মাধ্যমে এবং সৎ আমলের মাধ্যমে আল্লাহ পাক আমাদের সকলকে নিষ্পাপ করে নির্দোষ করে গুণা থেকে মুক্ত করে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেও আল্লাহ পাক আমাদের সবাইকে সেই আমল করার তৌফের দান করুন ও আখির উদ্দানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরক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 प्रति शुक्रवार बुधवार रत नटाय बांगशे और रात साढ़े आठटाए भारत पीस टी बांगलाय তিনি যখন মিরাজে গেছিলেন তখন আল্লাহ রব আল তার সঙ্গে কথা বলেছিলেন যার সমস্ত জীবন অনুকরণীয় বললেন যে এসো তোমরা আমার কাছে একত্রিত হও देख रसुल्लामेर जीवन शुक्रवार